الحمد لله الكريم الذي أصبغ نعمه علينا باطنة وظاهرة العزيز الذي خضعت لعزته رقاب الجبابرة وأشهد الله لا إله إلا الله وحده لا شريك له شهادة نرجو بها النجاة في الدار الآخرة وأشهد أن محمد عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا মোহতারাম হাজিরিন আল্লাহ সুহানহতালা তার বান্দাদেরকে নামাজ রোজা ও অন্যান্য এবাদত পালন করা নির্দেশ দিয়েছেন এবং সাথে সাথে এতে দাখিল হওয়ার তরিকাও বলে দিয়েছেন এ কারণে নামাজ ফরস করেছেন সাথে সাথে নামাজে দাখিল হওয়ার শর্তাবলীও বর্ণনা করেছেন তেমনিভাবে নামাজ শুরু করার পর যে সব কারণে নামাজ ভেঙ্গে যায় যদিও সে যথারীতি রুকু সেদ্ধা করতে থাকে একবার নামাজ থেকে বের হয়ে যাওয়ার পর অর্থাৎ নামাজ ভেঙ্গে যাওয়ার পর কোন পদ্ধতিতে আবার দাখিল হওয়া যায় নামাজ দ্বিতীয়বার শুরু করা যায় এ এসবই বলে দিয়েছেন উদাহরণস্বরূপ কোন ব্যক্তি সহি তৈরিকায় নামাজ শুরু করেছে কিন্তু নামাজের ভিতর সে এমন কাজ করেছে যার দ্বারা নামাজ ভেঙ্গে যায় এরপরও সে যথারীতি নামাজ পড়ে গিয়েছে রুকু করেছে সেজদা করেছে এমন ব্যক্তিকে কি কেউ বলবে যে সে নামাজ পড়েছে কখনোই না কারণ যদিও সে বাহ্যিকভাবে নামাজ আদায়কারীর মতো আমল করেছে কিন্তু নামাজের ভিতর সে এমন একটা কাজ করেছে যার কারণে বাস্তবিক তার জন্য জরুরি আবার প্রথম থেকে নামাজ শুরু করা তো মনে রাখতে হবে এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ যে দুনিয়াতে সবচেয়ে মূল্যবান জিনিস হল ইমান এই ইমানে দাখিল হওয়ার তরিকা কী আর দাখিল হওয়ার পর এই ইমানকে সহি রাখা এবং নষ্ট হওয়া থেকে নিরাপদ রাখার জন্য কোন বিষয়ের প্রতি খেয়াল রাখা জরুরি এগুলোর এলে অর্জন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর যতক্ষণ পর্যন্ত ইমানের বিপরীত বস্তু অর্থাৎ কুফর সম্পর্কে জ্ঞান না থাকবে ইমান কি করে চিনবেন কি করে ইমান চিনা সম্ভব সেই বিষয়গুলো কি যা ইমান ও কুফুরের সীমা চিহ্নিত করে দেয় মুসলমানকে আর কাফের কে একজন কাফের কিভাবে মুসলমান হয় আর এই সেই বিষয়গুলোই বাকি যার দ্বারা একজন মুসলমান কালেমা পরা এবং নামাজ রোজা পালন করার পরও কাফের হয়ে যায় ইসলামে যদি এই সমস্যাগুলো না থাকত সালফে সালফেসালেহীন যদি এসব বিষয়ে বর্ণনা না করতেন ইমানের সীমান্তগুলো কি করে হেফাজত করা হতো সালফে আলেহীন যদি তাকফিরের অধ্যায় গোপন করে যেতেন ইমান তাহলে খেলনা উপহাসে পরিণত হতো প্রবৃতি পুজারীরা যার যা ইচ্ছা করতে থাকতো তাদের লাগামহীন জবান আল্লাহ ও আল্লাহ রাসুলের বিরুদ্ধে চলতে থাকত রহমতুল্ল আলমিনকে নিয়ে ঠাট্টা উপহাস করতো আবার জোর গড়ায় কালেমা পরে নিজের মুসলমানিত্ব যদি এই বিষয়গুলো বর্ণনা করতেন কেউ মুসলমান মানে করা হতো এবং তাদের ভক্তরা তাদেরকে কালেমাওয়ালা প্রমাণ করে আহলে করত। সবচেয়ে মারাত্মক কথা হলো যে ফিরকার উৎস ও অস্তিত্বই মিথ্যা ও ভ্রান্তির উপরে নিহিত কারণ তারা কখনো জিবামিনকে দোষারোপ করত কখনো রহমতুলেরত কখনো একবার উচ্চাওয়াজে কালামা পরে নিজের মুসলমান হওয়ার প্রমাণ দিত কিন্তু এটা কি করে সম্ভব যে দুনিয়ার ধন দৌলত হেফাজত করার ব্যবস্থা করা হয় আর দুনিয়াতে যার চেয়ে বড় কোনো দৌলত নেই যা ছাড়া কারো কোনো আমল কবুল হয় না তা হেফাজত করার কোনো ব্যবস্থা থাকবে না অধ্যায়ে বিস্তারিত আলোচনা করেছেন এবং হজরত মোহাম্মদ সাল্ল আলি ওয়াসাল্লাম ইমান ও কুফরের মাঝে যে সীমানা নির্ধারণ করে দিয়েছেন উন্মত কে ওলামা তার পাবন বানিয়েছেন এই যেভাবে কা একটা বিষয় মনে রাখতে হবে সবার যে হোয়াইট হাউস যেটা বলবে সেটাই ভারসাম্যপূর্ণ নয় লন্ডন ও প্যারিস যেটা বলবে সেটাই ভারসাম্যপূর্ণ নয় আল্লাহ আল্লাহ রাসুল সাল আলহি ওসাল্লাম যেটাকে এতেদাল বলেছেন ভারসাম্যপূর্ণ বলেছেন করে। আলহীন কারো এই ভ্রান্তির শিকার হওয়া উচিত না যে আলেম সমাজ এমনিতে একজনকে কাফের বা মুহাত ঘোষণা করে মনে রাখবেন এটা শয়তানের কথা শয়তান তার কর্মীদের মুখে এমন কথা প্রকাশ করে থাকে আলেমানা কাউকে কাফের বলেন না ওই ব্যক্তি তার আমলের কারণে পূর্বেই কাফের হয়ে গিয়েছে আলেম না রাসাদু তার কুফরের কথা প্রকাশ করেন যে এই ব্যক্তি এমন কথা বলেছে এমন কাজ করেছে যা কালেমা পরা সত্ত্বেও কাফের বানিয়ে দেয় হজরতুল আল্লাম ইউসুফ বানুরি রহমাতুল্লাহ আলীহী মোকাদ্দ ইকফারুল মহিদিনের মধ্যে লিখেছেন খুবই গুরুত্বপূর্ণ কথা নামাজ জাকাতা এবং হজ ছেড়ে দেয়া যেমন ফিজ তবে সত্য হল এগুলোর ফরজ হওয়াকে স্বীকার করে কিন্তু আমল পড়ে না এমনিভাবে সালাত, সালাদ জাকাত সৌম ও হজের তাবির শিকার করা এবং গ্রহণ করার পর এগুলোকে খেলাফে নয় বরং চোদ্দ শত বছরের ভেতর কোনো আগামী দিনও করেননি ইসলামের ভাষায় এবং পবিত্র ভাষায় এটার নাম হচ্ছে ইলহাদ আর যে ব্যক্তি করবে সে হচ্ছে মুল পবিত্র এই শব্দগুলো কুফুর নেফা এলহাদ ইর্তিদাদ এগুলোকে মানুষের বিশেষ আকিদা কথা কাজ এবং নৈতিকতার দিক থেকে ব্যক্তি ও দলের জন্য ব্যবহার করা হয়েছে আর পৃথিবীর বুকে বিদ্যমান থাকবে এই শব্দগুলো এবং এই শব্দগুলোর এই অর্থ ও এর প্রয়োগ ক্ষেত্রগুলো থাকবে এখন ওলামায় একমের দায়িত্ব হল তারা উম্মদকে জানাবেন এই শব্দগুলোর ব্যবহার কাদের বেলায় কোন সময়ে সঠিক হবে কাদের বেলায় কোন সময়ে ভুল হবে অর্থাৎ ওলামায়াম বলবেন যেভাবে একজন ব্যক্তি বা ফেরকা দল ইমানের নির্ধারিত দাবি পূরণ করার পর মোমিন হয় এবং তাকে মুসলমান বলা হয় তেমনিভাবে এই দাবি পূরণ না করার কারণে একজন ব্যক্তি ও ফেরকা ইসলাম থেকে খারেজ হয়ে যায় উমতুল্লাহ মাদের এটাও দায়িত্ব যে তারা এই সীমানা এবং এর বিস্তারিত বিবরণ অর্থাৎ ইমানের দাবি এবং কুফরের কারণ কুফুরি আকিদা কথা ও কাজের সীমানা নির্ধারিত করে দিবেন ততে কোনো মমিনকে কাফের বা ইসলাম থেকে খারেজ বলতে না হয় তেমনি ভাবে কোন্নাত নিশ্চিন্ন হয়ে যাবে রূপকথার গল্প তাই ওম্মতে আলামদের উপর যত কিছুই ঘটুক কপালে গাল মন্দ যত যাই জুটুক কেমন পর্যন্ত এই দায়িত্ব আছে এবং থাকবে তারা ভয়ভীতি এবং নিন্দাকারীদের নিন্দাবাদের পরোয়া না করে দৃষ্টিতে যে কাফের তাকে কাফের হওয়ার হুকুম ও ফাতোয়া দিবে আর এক্ষেত্রে শতভাগ দিয়ানি এলিম ও গবেষণা অনুসন্ধানের সাথে কাজ করবে। হাদিস নসের আলোকে যে ব্যক্তি বা যে দলই ইসলাম থেকে খারেজ প্রমাণিত হবে ওলামায়াম তার ইসলাম থেকে বের হয়ে যাওয়া এবং দিনের সাথে তার সম্পর্কহীনতার হুকুম ও ফাতোয়া দিবেন কোনো মূল্যেই তাকে মুসলমান হিসেবে স্বীকার করবেন না যতক্ষণ পর্যন্ত সূর্য পূর্বের পরিবর্তে পশ্চিম থেকে উদিত হয় তা কেমন না ঘটে সুতরাং এই বিষয়টি স্পষ্ট যে কুফরকে কুফুর বলা এবং আহলে কুফরের কুফুরির কথা প্রকাশ করা আহলুসূন্না ওয়াল জামায়াতের মানহাত ছিল এবং থাকবে সুতরাং এই বিষয়টি স্পষ্ট যে কুফরকে কুফুর বলা ও আহলে কুফরের কুফুরীর কথা প্রকাশ করা আহলু সুননা ওয়াল জামায়াতের মানহাত ছিল এবং থাকবে ইনশাল্লাহ আমরা সামনের লেকচারগুলোতে সামনের আলোচনাগুলোতে কাকে কাকে বলা যাবে কাকে বলা যাবে না এ সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো আল্লাহবাহান হুম তালা আমাদেরকে তৌফিক দান করুন ফেতনা থেকে আমাদেরকে হেফাজত করুন আমিনুদ আওয়ানা আনহামদুলিল্লাহ রবিল্লা আলমিন